সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক সুপ্রিয় দর্শক শ্রোতা পিস বাংলার বাংলায় এই আয়োজনে আপনারা যারা আমাদের সাথে শেয়ার করছেন আমাদের অনুষ্ঠানে অংশ গ্রহণ করছেন আপনাদেরকে শুরুতে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা জানেন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা শুরু করেছি আর সে বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় ও বর্জনীয় আমরা সবাই চাই আমরা একজন আদর্শ মুসলিম হব তাই এই বিষয়টি আমাদের জন্য খুবই অপরিহার্য সুপ্রিয় দর্শক এর প্রথম অধ্যায়ে আমরা আলোচনা করতেছিলাম আদর্শ মুসলিমের তার রব মহান আল্লাহ হাব্বুল আলমীর সাথে সম্পর্ক কীভাবে সে করবে এক্ষেত্রে তার করণীয় কি আছে এবং বর্জনীয় কি আছে এ পর্যন্ত আমরা আমাদের আলোচনার মধ্যে আমরা অনেকগুলো পয়েন্ট আলোচনা করেছি যে আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহরাবুল আলামের সন্তুষ্টি অর্জন করার জন্য যে প্রচেষ্টা চালাবে সেই প্রচেষ্টা চালাতে গেলে তাকে কি কি কাজ করতে হবে কি কী কাজের মাধ্যমে সে আল্লাহরাবুল আলমের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করবে সেখানে আমরা কয়েকটি পয়েন্ট ইতুপূর্বে আলোচনা করেছি আজকে যে পয়েন্টটি আমি আপনাদের সামনে আলোচনা করবো সেটি হচ্ছে আল্লাহ রাবুল আলমের সন্তুষ্টি যদি কোনো ব্যক্তি কোনো আদর্শ মুসলিম ব্যক্তি যখন অর্জন করার জন্য চেষ্টা করবে সেক্ষেত্রে কখনও কখনো আল্লাহ রব্বুল আলমীর সন্তুষ্টি অর্জনের জন্য তাকে মানুষের অসন্তুষ্টিতে তাকে পতিত হতে পারে বা মানুষের অসন্তুষ্টির মুখোমুখি হতে পারে সুতরাং আদর্শ মুসলিম ব্যক্তি যেহেতু টার্গেট করবে আল্লাহ রব্বুল আলমীর সন্তুষ্টিকে সেহেতু মানুষের অসন্তুষ্টি থাকলেও আল্লাহ রব্বুল আলমীর সন্তুষ্টির জন্য তাকে সেই কাজ করতে হবে কেউ আপনার উপর অসন্তুষ্ট হয়ে গেলেও তাহলে কি আপনি আল্লাহ রাবুলামের সন্তুষ্টির লক্ষ্যে যে কাজ করতে ছিলেন সে কাজ পরিহার করবেন যে আমার বাড়িও সন্তুষ্ট হয়ে যাচ্ছে আপনি যদি ইসলামের বিধান দাঁড়িয়ে ছেড়ে দেন দাঁড়ি লম্বা করেন তাহলে আপনার স্ত্রীর অসন্তুষ্ট হয়ে যাবে তাহলে আপনার স্ত্রীর অসন্তুষ্টির জন্য কি আপনি আল্লাহ রাবুলামের সন্তুষ্টিকে টার্গেট করবেন না যদি আল্লাহ রাবুলামের সন্তুষ্টির লক্ষ্যে আপনি এগুতে না পারেন তাহলে বুঝতে হবে যে আপনি আল্লাহ রাবুল্লামের সন্তুষ্টিকে টার্গেট করতে পারেননি যেটি আদর্শ মুসলিম ব্যক্তির করণীয় কাজ এভাবে সব কিছুই আমরা দেখতে পাব যে দুনিয়াতে মানুষের সন্তুষ্টিকে যদি কেউ টার্গেট করে তাহলে তার জন্য দুটি জিনিস অপরিহার্য এটি আধুনিক এল মুতার বিয়ার যে গবেষক আছেন গবেষকরা এ বিষয়টি উল্লেখ করেছে তারা বলেছেন মানুষ যদি মানুষের সন্তুষ্টিকে টার্গেট করে থাকে তাহলে তার জন্য দুটি বিষয় অপরিহার্য হয়ে যাবে এক নম্বর হচ্ছে যদি সর্বাবস্থায় মানুষের সন্তুষ্টিকে টার্গেট রেখে অগ্রসর হয় তাহলে সে আল্লাহ রাবুল আলমের সন্তুষ্টি পাওয়া অনিশ্চিত হয়ে যাবে আল্লাহ রাবুল আমি সন্তুষ্টি হয়তো লাভ করতে পারবে না কারণ মানুষের সকল সন্তুষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলমের সন্তুষ্টি নিহিত নেই তাই আল্লাহ রাবুল আলমের সন্তুষ্টি তার জন্য অনিশ্চিত হয়ে যাবে আর বেশিরভাগ ক্ষেত্রেই মূলত এটি প্রমাণিত সত্য যে আল্লাহ রাবুল আলমের সন্তুষ্টি সে আর লাভ করতে পারে না যেহেতু মানুষের সন্তুষ্টি টার্গেটে যখন ধাবিত হয় তখন আল্লাহ আল্লাহরাবের সন্তুষ্টি আস্তে আস্তে তার কাছ থেকে হারিয়ে যায় তখন আল্লাহর সন্তুষ্টির জন্য সে কাজ করতে পারে না এটা হলো প্রথম অপরিহার্য বিষয় দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে মানুষের সন্তুষ্টিও সে লাভ করতে পারে না শেষ পর্যন্ত যেহেতু প্রাচীন আরবি ভাষায় একটি প্রবাদের মধ্যে বলা আছে যে মানুষে মানুষের সন্তুষ্টি এমন একটি বিষয় এমন একটি টার্গেট এমন একটি লক্ষ্য যেটি অর্জন করা আদৌ সম্ভব নয় কারণ আপনি দেখেন আপনি আত্মীয়দেরকে হাদিয়া দিলেন দাওয়াত করে খাওয়ালেন তারপরে তাদের সবাইকে মানে প্রয়োজনে তাদের আসা যাওয়ার জন্য খরচ দিয়ে দিলেন তারপরেও তারা কি আপনাকে বলবে যে হ্যাঁ আপনি সব করে দিয়েছেন আপনার উপর আমরা সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে গেছি। বরং তারা মনে করবে যে না এই লোকটা তো আসলে অনেক সম্পদশালী সে আমাদেরকে আসলে দাওয়া দিয়ে খাইয়েছে ঠিকই কিন্তু আর একটু ভালো মানের খাওয়া দিতে পারত অর্থাৎ মানুষের সন্তুষ্টির বিষয়টি হচ্ছে এমন যে এই লক্ষ্যে যদি কেউ চেষ্টা করে তাহলে সে ব্যক্তি কোনোদিন মানুষের সন্তুষ্টি লাভ করতে পারবে না এটা এমন একটি গায়ক এমন একটি টার্গেট যে টার্গেটে পৌঁছা যায় না তাই এই ব্যক্তির জন্য অপরিহার্য হয়ে যাবে যে মানুষের সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করবে তার জন্য এই দুটি জিনিস অপরিহার্য হয়ে যাবে তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি মানুষের সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো কাজ করবে না বরং আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ রব্বুল আলমের সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তার সমস্ত প্রচেষ্টা সমস্ত তৎপরতা আসে চালাবে এটাকেই আমরা দেখি রাসুল হুদাসী সাল্লাম হাদিসের মধ্যেও আমাদেরকে স্পষ্ট করে বিষয়টি জানিয়ে দিয়েছেন এই হাদিসটি ইমাম তির্বিজি রহমতুল্লাহ সুনানের মধ্যে বর্ণনা করেছেন ইমাম কোদাই রহমতুল্লাহ তার মোস্তাদের বর্ণনা করেছেন ইমরান সাকির রহমতুল্লা তারিখের মধ্যে বর্ণনা করেছেন এবং হাদিসের হাসান রাসুল উল্লাহ সাদ করেন মাল এলতামাদা আল্লাহি মানুষ অসন্তুষ্ট হোক এতে আমার কিছু আসার যায় না কিন্তু আমার রবকে অসন্তুষ্ট করার কোন সুযোগ নেই যেহেতু আমার রব তিনি আমাকে মূলত সবকিছু করতে দিয়েছেন তাই কে অসন্তুষ্ট হলো কি হল না স্ত্রী অসন্তুষ্ট হলো কি হল না ছেলে সন্তান অসন্তুষ্ট হলো কি হলো না পিতা অসন্তুষ্ট হলো কি হলো না দাদা অসন্তুষ্ট হল কি হলো না আত্মীয়স্বজন অসন্তুষ্ট হলো কি হলো না এই দিকে সে উদ্রক্ষেপ করবে না যদি আল্লাহ রাবুল আলমীর সন্তুষ্টির জন্য তার কোনো কাজ হয় আর যদি এটা চেষ্টা করে কোন ব্যক্তি কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টিকে টার্গেট করে এবং আল্লাহর সন্তুষ্টিকে খোঁজ করে যদিও মানুষের অসন্তুষ্টির মধ্যে সেটি হয় ক্যাফুল তাহলে মানুষের বিষয়টি আল্লাহ রাবুল আলমিন তার জন্য যথেষ্ট হয়ে যায় মানুষের অসন্তুষ্টির বিষয় আল্লাহ রব্বুল আলমিন তার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ তালা সেটাকে দেখেন মানুষের সমস্যাটাকে আল্লাহ রাবুল আলমিন বিশেষ করে দেখেন আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যান মানুষের অসন্তুষ্টির বিষয়টি তার জন্য কোনো প্রবলেম হিসেবে আসবে না সমস্যা হিসেবে আসবে না সেটি তার জন্য কোনো বিপদ হিসেবে দাঁড়াবে না যেহেতু আল্লাহ রব্বুল আলমিন তার জন্য যথেষ্ট হয়েছেন আল্লাহাবুল যার জন্য যথেষ্ট হয়ে যান এটি তার জন্য আর কি আর কোন কিছুর কি প্রয়োজন আছে না কোন কোনো কিছুর আর যে ব্যক্তি এর বিপরীতে কাজ করে এর বিপরীতে কাজ করে কিভাবে মানে মানুষের সন্তুষ্টিকে তালাশ করে খোঁজ করে মানুষের সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করে প্রচেষ্টা করে বেসা খাতিল্লাহ আল্লাহর অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টির মাধ্যমে আল্লাহর অসন্তুষ্টিকে মানে যদিও আল্লাহ অসন্তুষ্টি হোক কিন্তু মানুষের সন্তুষ্টিকে প্রাধান্য দেয়াকইল্যাস আল্লাহ রবুল আলমিন তাকে মানুষের দিকে সম্পৃক্ত করে দেন মানুষের সাথে ন্যস্ত করে দেন ফলে সে মানুষের সন্তুষ্টি লাভ করতে পারে না আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারে না সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা এই পয়েন্টটি আমরা আলোচনা করতেছিলাম সেটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যদি মানুষের অসন্তুষ্টি থাকেও তাহলে সত্যিকার আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ রব্বুল আলমীর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে কাজ করবে মানুষের অসন্তুষ্টিকে সে প্রক্ষেপ করবে না মানুষের অসন্তুষ্টির কারণে বিচলিত হবে না অস্থির হবে না যে আমার উপর অমুক অমুক অসন্তুষ্ট হয়ে যাবে আজকে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গিয়েছে সেটা হচ্ছে এই আমরা দেখতে পাই যে একদম লোক আল্লাহ রব্বুল আলমিনের অসন্তুষ্টি এর মধ্যেই মানুষের সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করে যাচ্ছে আল্লাহ বিষয়টি পরের আল্লাহ সন্তুষ্ট হবেন কি হবেন না এই বিষয়টি আলোচনার বিষয় নয় এটি পরের বিষয় মানুষকে সন্তুষ্ট করা যায় কিভাবে বিভিন্ন গ্রিটিং এর মাধ্যমে মজামালার মাধ্যমে বিভিন্ন কাজের মাধ্যমে কথার মাধ্যমে খালি শুধু এই চেষ্টাই আমরা অব্যাহত রাখছি সেটা হল কিভাবে মানুষদেরকে সন্তুষ্ট করতে পারে সুপ্রিয় দর্শক ইমানদার ব্যক্তি এই কাজটুকু করবে না কারণ এটি তার ইমানের পরিপন্থী যে ব্যক্তি আল্লাহ রাবুল আলমের সন্তুষ্টিকে টার্গেট না করে সে মানুষের সন্তুষ্টিকে টার্গেট করবে এরপরে যে পয়েন্টটি সেটি হল আল্লাহর সন্তুষ্টির মানদণ্ডে ও দাঁড়িপাল্লায় তার আমল ও কথাকে সর্বদা ওজন করবে ইমানদার ব্যক্তির আল্লাহর সন্তুষ্টির বাহিরে যাবে না সকল প্রচেষ্টা আল্লাহ সন্তুষ্টির জন্য করবে কিভাবে কেন পদ্ধতি কী হবে এই কাজের জন্য আরেকটি কাজ তাকে করতে হবে সেটি হলো এই যে আল্লাহর সন্তুষ্টির মানদণ্ডে দাঁড়িয়ে পাল্লায় তার সমস্ত আমল এবং কথাকে সে ওজন করবে ওজন করে দেখবে যে আমি যে কথাটা বললাম আমি যে গালিটা দিলাম আমি যে লোকটাকে কটাক্ষ করলাম আমি যে গিবধ করলাম আমি যে চোখলখড়ি করলাম আমি যে এই লোককে গালি দিলাম আমি যে এই লোকের অধিকার হরণ করলাম এটি কি আদৌ আল্লাহ আব্বুলির সন্তুষ্টির ক্ষেত্রে হচ্ছে এর মাধ্যমে কি আদু আল্লাহ রব্বুল আলামের সন্তুষ্টি অর্জন করতে পারব এর মধ্যে কি আদু আল্লাহ রব্বুল আলমের সন্তুষ্টি নিহিত আছে এটি বিবেচনা করবে সত্যিকার আদর্শ মুসলিম ব্যক্তি সে আল্লাহ রাবুল আলমের সন্তুষ্টির মানদণ্ডে দাঁড়ি পাল্লায় তার কাজ এবং কথাকে ওজন করবে যদি ওজন করে দেখে যে তার এই কাজের মধ্যে তার এই কথার মধ্যে তার এই বক্তব্যের মধ্যে তার এই দৃষ্টির মধ্যে আল্লাহ রবুল আলমীর সন্তুষ্টি নিহিত নেই সাথে সাথেই সে এই কাজকে বর্জন করবে এই কাজ থেকে দূরে সরে যাবে যেহেতু আদর্শ মস্তি ব্যক্তির উদেশ্য হচ্ছে একমাত্র আল্লাহ রাবুল্লাহ সন্তুষ্টি অর্জন করা সুপ্রিয় দর্শক বলতে বলতে আমাদের সময় হয়ে গেল বিরতির আমরা একটু বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তালা বিরতির পর আবারও আলোচনা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা সকলেই চাই মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী আসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসল্লাহ সাল আলি ওয়াসাল্লামের সুন্নাতে অভ্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন বিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ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 ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ করছি দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর ফিরে আবার আলোচনায় আমরা আলোচনা করতেছিলাম একজন আদর্শ মুসলিম ব্যক্তির সর্বাবস্থায় সকল প্রচেষ্টা তৎপরতা তার আল্লাহ রাবুল আলমিনীর সন্তুষ্টির লক্ষ্যে হবে আল্লাহ রাবুল আলমিনীর সন্তুষ্টির মানদণ্ডে দাঁড়িয়ে পাল্লায় আমরা আমাদের কাজ কথা আমাদের বক্তব্য আমাদের দৃষ্টি সব কিছুকে আমরা ওজন করব ওজন করে আমরা দেখব আল্লাহ রাবুল আলমীর সন্তুষ্টির মধ্যে আছে কি যদি আল্লাহ রাবুলামের সন্তুষ্টি না থাকে সে কাজকে পরিহার করব বর্জন করব সে কাজ আমরা করব না সুপ্রিয় দর্শক শ্রোতা এরপরের পয়েন্টটি আদর্শ মুসলিম ব্যক্তির ভেতরে বাইরের যত অবস্থান আছে সব এক ধরনের হবে যেহেতু আদর্শ মুসলিম ব্যক্তি টার্গেট হচ্ছে আল্লাহ রাবুলের সন্তুষ্টির তাই গড়ে যে অবস্থান হবে বাইরেও সে অবস্থান হবে মসজিদে যে অবস্থান হবে বাজারেও সে অবস্থান হবে নিজের সাথে যে অবস্থান হবে স্ত্রী পুত্র সন্তান আত্মীয় স্বজন পরিবার পরিজন পাড়া প্রতিবেশী সকলের সাথে তার অবস্থান একই ধরনের হবে যেহেতু তার অবস্থানের বিষয় টার্গেট নির্ধারিত করেছে নির্ধারিত আছে তার টার্গেট হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি যদি আল্লাহ রব্বুল আলমীর সন্তুষ্টিকে সে টার্গেট করে নেই তাহলে তার অবস্থান মসজিদে এবং বাজারে এক ধরনের অবস্থান হবে অবস্থানের মধ্যে বৈষম্য থাকবে না তারতম্য থাকবে না আমরা যদি দেখি কোনো ব্যক্তি ঘরে এক ধরনের অবস্থান বাজারে গেলে আরেক ধরনের অবস্থান মসজিদে আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য নফল নামাজ সুন্নত নামাজ এরপরে বড় বড় রুকু এবং সিজদা দিচ্ছেন আবার সেই ব্যক্তি যখন বাজারে যান দেখা যায় সুদি লেনদেন গুসের লেনদেন হারাম যত লেনদেন আছে যত প্রতারণা লেনদেন আছে সবগুলোর সাথে জড়িত আছে হারাম বস্তুর বেচাকেরার সাথে জড়িত আছে তাহলে বুঝতে হবে এই ব্যক্তি তার জীবনে সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলমীর সন্তুষ্টিকে টার্গেট করেননি যদি সে সত্যিকারভাবে আল্লাহ রাবুল আলমীর সন্তুষ্টিকে টার্গেট করতো তাহলে তার অবস্থান এমনটি হতো না মসজিদে এক ধরনের অবস্থান হবে আর বাজারে গেলে আরেক ধরনের অবস্থান হবে এমনটি হবে না স্ত্রীর কাছে এক ধরনের অবস্থান হবে আবার তারা প্রতিবেশী যারা আছে তাদের সাথে এক ধরনের অবস্থান হবে এমনটি হবে না বরং সত্যিকার ইমানদার ব্যক্তি সত্যিকার মুসলিম ব্যক্তি আল্লাহর সন্তুষ্টিকে টার্গেট করার কারণে সে ব্যক্তি সর্বাবস্থায় তার অবস্থান হবে একটাই যেহেতু তার প্রত্যেকটি কাজই আল্লাহ হাবুল আলমের সন্তুষ্টির লক্ষ্যে পরিচালিত হবে তাই তার অবস্থানের মধ্যে বৈষম্য থাকবে না বিভিন্নতা থাকবে না এটাই তার অবস্থান হবে এবার আরেকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরি এই পয়েন্টটিও খুবই ইম্পর্টেন্ট এই জন্য এই পয়েন্টটি ইম্পর্টেন্ট যেহেতু এই পয়েন্টটি মূলত তার এ বাদত এবং করণীয় সাথে সম্পৃক্ত আদর্শ মুসলিম ব্যক্তি ফরজ ওয়াজিবের ক্ষেত্রে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হওয়া তো দূরের কথা বরং নফলসমূহ অতিরিক্ত এ বাদত সমূহ পূর্ণরূপে আদায় করতে হবে চেষ্টা করবে তাহলে আমরা এই পয়েন্টটি একটু আলোচনা করি সেটি হলো আদর্শ মুসলিম ব্যক্তি শুধু আল্লাহ হরবুল আলামিন তার উপরে যেগুলো ফরজ করেছেন সেগুলি আদায় করবেন যেগুলো ওয়াজিব করেছেন সেগুলি আদায় করবেন নাকি ফরজ ওয়াজিব এগুলো তো আদায় করবেনই বরং আল্লাহ রব্বুল আলমিনের অতিরিক্ত যেই নফল আছে অতিরিক্ত যে কাজগুলো আছে যে কাজের মধ্যে যেই ইবাদতের মধ্যে যে আমলের মধ্যে আল্লাহ হরবুল আলমিনে সন্তুষ্টি নিহিত আছে সেই কাজগুলো তিনি করবেন এবং সেই কাজগুলো তিনি আদায় করার জন্য সময় সচেষ্ট থাকবেন এটাই হচ্ছে মূলত একজন আদর্শ মুসলিম ব্যক্তির অন্যতম আরেকটি করণীয় কাজ সুপ্রিয় দর্শক ভাইবোনেরা আমরা লক্ষ্য করে আসছি বা দেখি অনেক অনেককেই দেখা যায় খুব বেশি গুরুত্ব দিয়ে থাকেন ফরোজ এবং ওয়াজিবের জন্য এবং তিনি মনে করে থাকেন যে ফরজ এবং ওয়াজিব করলেই তার জন্য যথেষ্ট কোনো সন্দেহ নেই ফরজ এবং ওয়াজিব কাজগুলো এগুলোর গুরুত্ব রয়েছে যেহেতু আল্লাহ সুবাহ উদার উপর ফরজ করেছেন তাই ফরজ কাজগুলো আল্লাহ রাব্বুল আলমীর কাছে গুরুত্ব আছে এতে কোনো সন্দেহ আদর্শ মুসলিম ব্যক্তি অবশ্যই ফরজ এবং ওয়াজিবগুলো আদায় করবে এই ক্ষেত্রে অবস্থায় তিনি আল্লাহ রাব্বুল আলমিনে অবাধ্য হতেই পারবেন না আল্লাহ রাব্বুল আলমিনের কোনো ফরজ অথবা ওয়াজিবকে লঙ্ঘন করার কোনো সুযোগ আদর্শমস্তিন ব্যক্তি নেই কোন অবস্থায় তিনি ফরজ এবং ওয়াজিবকে লঙ্ঘন করবেন না এটাই বাস্তব এটাই সঠিক কথা কিন্তু শুধু এর মধ্যেই সীমাবদ্ধ থাকবেন অনেককে দেখি যে আমাদেরকে প্রশ্ন করেন জানতে চান জিজ্ঞেস করেন যে ভাই এটা আসলে ফরজ ওয়াজিব কিনা মানে তার বাপটা থেকে মনে হয় কথা থেকে মনে হয় প্রশ্ন থেকে এটা বোঝা যায় যে মনে হয় যেন যদি বলা হয় যে না এটা ফরজ ওয়াজিব কিছুই না ফরজ ওয়াজিব নয় তাহলে বলছি ফরজ আজিব যেহেতু নয় এগুলো করার দরকার নেই সুননাথ না এগুলো করার দরকার নেই নফল অতিরিক্ত এগুলো করার দরকার নেই শুধুমাত্র ফরজ আজিবকেই গুরুত্ব দেবে নফল সুননাথ যেগুলো রসুল্লাহ সাল্লা ইসলাম করেছেন সেগুলোকে গুরুত্ব দেবে না তাহলে বুঝতে হবে যে আদর্শ মুসলিম ব্যক্তি সত্যিকার মানে অন্যের জন্য সে আদর্শ হবে কিভাবে কারণ আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যেটি সে দায়িত্বের মধ্যে আপনাকে বলা দেওয়া হয়েছে এটা হলো আপনার দায়িত্ব আপনার জন্য অপরিহার্য আর এরপরে আপনি এগুলো করবেন এগুলোর মধ্যে আল্লাহ সন্তুষ্টি নিহিত আছে এখন কোনো ব্যক্তি যদি সত্যিকার সত্যিকারভাবে চায় যে এই দায়িত্বই শুধু পালন করবে আর যে কাজগুলো তাকে বলা হয়েছে যে এগুলো যদি করেন তাহলে আল্লাহ সু মানুব আপনার জন্য পুরস্কার রেখেছেন আল্লাহ রবুল্লামের সন্তুষ্টির মধ্যে আছে তাহলে আপনি যদি সেই নফল কাজগুলো অতিরিক্ত কাজগুলো সুনিয়াত কাজগুলো না করেন তাহলে তো আপনি সত্যিকারভাবে একজন আদর্শ মুসলিম হতে পারলেন না কি শুধু ফরজ বাজীবীর ক্ষেত্রে অনুসরণ করবে আর সুন্নত নফল ইত্যাদির ক্ষেত্রে আপনার কোনো বক্তব্য থাকবে না এমনটি হতে পারে না তাই আদর্শ মুসলিম ব্যক্তি তিনি ফরজ ওয়াজিব নফল যেগুলো আছে সবগুলোকেই আদায় করবে এবং পূর্ণভাবে আদায় করার জন্য চেষ্টা করবে সেক্ষেত্রে অবহেলা করবে না ঢিলেমি করবে না কোনো ধরনের ত্রুটি বিচ্ছুতি করার চেষ্টা করবে না বরং সন্তুষ্ট চিত্তে প্রাণবন্ত হয়ে আল্লাহর রব্বুল আলমীর এই বিধানগুলো পালন করার জন্য চেষ্টা করবে এই চেষ্টার ক্ষেত্রে তার যে করণীয় বিষয় আছে কিভাবে সে এই ফরজ ওয়াজিবগুলোকে আদায় করবে এর জন্য তাকে তার চোখের সামনে দৃষ্টির সামনে এই পয়েন্টগুলো তার সামনে আসতে হবে সেগুলো তাকে বুঝতে হবে উপলব্ধি করতে হবে এক নম্বর পয়েন্ট হচ্ছে মনে রাখবে ফরজ মনেক ইবাদত এতে আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি রয়েছে ফরজ ওয়াজিব যেগুলোকে বলা হচ্ছে এগুলোর ক্ষেত্রে আদর্শ মুসলিম ব্যক্তি যেগুলো মৌলিক ইবাদত এবং এই এবাদতগুলো এগুলোর মধ্যেই মূলত আল্লাহ হরবুল আলমিনের ভালোবাসা এবং সন্তুষ্টি নিহিত আছে তাই এই উপলব্ধিটুকু তার অন্তরের মধ্যে আসবে তার অন্তরের মধ্যে এই উপলব্ধি জাগ্রত হবে যে আল্লাহ হরাবুল আলমীর সন্তুষ্টির জন্য ফরজ এবং ওয়াজিবটা আমি করব এটা এবাহত মৌলিক এবাদত এখানে একটু ভুল আছে একটু বিচ্ছুতি আছে সেই বিচ্ছুতি হচ্ছে এই অনেকে মনে করেন যে আল্লাহ হরবুল আলমিন এগুলো ফরজ করেছে এটা আমার ডিউটি এই ডিউটি পালন করলে আমার অতিরিক্ত কোনো কাজ নেই কোনো ফায়দা নেই এটাও কিন্তু বিভ্রান্তি আল্লাহ সুবাহ তালা বান্দার উপরে যে ডিউটিকে অবদাহিক করেছেন সেই ডিউটির মধ্যে আল্লাহ রাবুল আলামিন ভালোবাসা বান্দার জন্য রেখে দিয়েছেন ফরজ কাজের মধ্যেই আল্লাহ আবুল আলমিনের সবচেয়ে বেশি ভালোবাসা রয়েছে রসুল আল্লাহ সুল্লাহ শহীবস্তিম হাজিজের মধ্যে বলেছেন তাই ফরজ কাজগুলোকে কেউ যদি আদায় না করে তাহলে সে ব্যক্তি আল্লাহ রাবুল আলাম ভালোবাসায় বসতে পারবে না আল্লাহ সুবাহ তালা ভালোবাসা লাভ করতে পারবে না আর কেউ যদি একথা মনে করে যে ফরজ কাজগুলো করলে তো আল্লাহর অতিরিক্ত ভালোবাসা আমি আর পাবো না বরং আল্লাহ রাবুল্লা আলম ভালোবাসা এর মধ্যে আছে এটি একজন আদর্শ মুসলিম ব্যক্তিকে উপলব্ধি করতে হবে এই উপলব্ধি যদি তার অন্তরের মধ্যে থাকে তাহলে ফরজ ওয়াজিব যে কাজগুলো আল্লাহ রাবুল্লা বান্ধাদের উপর অবধারিত করেছেন সেই কাজগুলো আদায় করতে তাকে তার অন্তর তার মনের ইচ্ছা তাকে অনুপ্রাণিত করবে উৎসাহিত করবে সে সেগুলোর মধ্যে মজা পাবে স্বাদ পাবে সত্যিকার তার অন্তরের পক্ষ থেকে একটা তারা থাকবে যে এই কাজগুলোর মধ্যে যেহেতু আমার আল্লাহ রাবুল আলমিনের ভালবাসা নিহিত আছে আমার আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি নিহিত আছে সুতরাং আমাকে এই কাজগুলো করতে হবে ফরজ সরাত আদায়ের মধ্যে সে মনের চাঞ্চল্য পাবে মনের এর জন্য একটা তাগাদা থাকবে অনুরূপাবে ফরজ সিয়াম অনুভাবে হজ এবং ফরজ উন্নয়নের যে ইবাদতগুলো আছে সেই ইবাদতের মধ্যে নিজের মনের একটা তার একটা তাগাদা থাকবে এবং মন তাকে সেজন্য অনুপ্রাণিত করবে সে এক্ষেত্রে উৎসাহিত হবে যে আমাকে এগুলো করতে হবে যেহেতু এগুলো আল্লাহ হবুল আলমিন আমার উপর ফরজ করেছেন আল্লাহ তারা সব ইবাদত ফরজ করেছেন এগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ফরজ ওয়াজিবগুলোর ক্ষেত্রে এটাও তাকে জানতে হবে ফরজ করেছেন এই জন্য নয় যে বন্দার উপর এটি চাপিয়ে দিয়েছেন বরং এই কাজগুলো পছন্দ করেন বলেই আল্লাহ রাবুল আলমিন ফরজ করেছেন এটাও মহান আল্লাহ সুবাহ তালা হাদিসে কুচ্ছি মধ্যে বলে দিয়েছেন যে আল্লাহর আব্বুল আলমীর কাছে যে কাজগুলো সবচেয়ে বেশি প্রিয় সেগুলোকে আল্লাহ রাবুল আলম বান্দার উপর ফরজ করেছেন সই মুসলিমের হাদিসের মধ্যে আবু হুরার বর্ণিত হাদিসের মধ্যে এসেছে তিন নম্বর যে পয়েন্টটি সেটি হলো এই ফরজের চেয়ে নফলের গুরুত্ব বেশি মনে করবে না এটাও আদর্শ মুসলিম ব্যক্তিকে উপলব্ধি করতে হবে এবং সামনে রাখতে হবে আমরা অনেক সময় লক্ষ্য করি যে একজন মুসলিম ব্যক্তি তাকে এটা দেখা যায় যে সে ফরজের চেয়ে কেউ কেউ নফলে গুরুত্ব বেশি দিচ্ছে তাদের অনেকের ধারণা হচ্ছে এই যে ফরজগুলো তো আল্লাহ রবুল আলমিন ফরজ করেছেন এটা বান্দার উপর বাধ্যতামূলক করে দিয়েছেন কিন্তু নফল যদি আদায় করে থাকি এতে আল্লাহর সন্তুষ্টি আছে এবং নফলকে গুরুত্ব দিয়ে থাকেন মূলত যেই এবাদতগুলো আল্লাহ রাবুল আলমিন ফরজ করেছেন একজন আদর্শ মুসলিম ব্যক্তি সেই এবাদতগুলোর গুরুত্ব বুঝে সে ব্যক্তি ফরজকে ফরজ হিসেবে মর্যাদা দেবে সুনাদকে সুন হিসেবে মর্যাদা দেবে নফলকে নফল হিসেবে মর্যাদা দেবে যদি সত্যিকারভাবে এভাবে মর্যাদা দিতে পারে তাহলে সে ফরজ এবং ওয়াজিবের এই গুরুত্ব উপলব্ধি করতে পারবে এবং আল্লাহরবুল আলমীর সন্তুষ্টি অর্জনের জন্য তার কাজ করা সহজ হবে ফরজকে ফরজের গুরুত্ব না দিয়ে নফলকে ফরজের গুরুত্ব দিলে তাহলে সেক্ষেত্রে বিচ্ছুতি হওয়ার সম্ভাবনা রয়েছে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক আজকে আর আমাদের হাতে সময় নেই আসুন ইনশাআল্লাহ তালা আগামী পর্বে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আবার শেয়ার করব আবারও আরও বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করব আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকুন আল্লাহ রবুল্লা আলমিন আপনাদেরকে আবারও আমাদের আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করুন ও আখিরা আল আলহামদুলিল্লাহ রবিল্লি আলমিন ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহিখ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 पाउंड उंड नंबर शून्य नारे शर्टकोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड कोड आई विजि बता पाठिएमेल कर समाधान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 धान बोझा सहज हो जाए इसलम बुनियादी शिक्षा कदाहरण कल रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेलेश